আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমিতক শ্রোতা আমরা আমাদের আলোচনায় আল কোরআন এবং বিজ্ঞান এই বিষয়ে মহাকাশ সৃষ্টি মানব সৃষ্টি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা যৎকিচিত আলোচনা করেছি আমরা আমাদের আলোচনার এক পর্যায়ে বলেছিলাম যে আল্লাহ সব তালা এই সৃষ্টি জগতে এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যেগুলো আমরা হতে চোখে দেখি না কিন্তু তারা আছে, তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না আর এই অস্তিত্বকে অস্বীকার করা যায় না এমন একটি সৃষ্টি যা আমাদের সকলেরই সেই বিষয়ে যথেষ্ট কৌতূহল এবং তারা আমাদের মতোই একটি পরিপূর্ণ জাতি এবং সেই জাতিটি হচ্ছে জিন জাতি জিন এবং ইনসান এই রহস্যময় জাতিটি সম্পর্কে আমাদের প্রত্যেকের মনে একটা আগ্রহ আবার এমন আছে যে অনেকের মনে এক ধরনের ভয় জিন ভূত অথবা পেতনি এই ধরনের শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে দৈত্য দানব হ্যাঁ ভয়ানক ধরনের ভীতি ধরনের পবিত্র কোরআনের জিনদের সম্পর্কে কি আছে এবং কোরআন জিনদের সম্পর্কে কি বলে অথবা বর্তমানে এই আধুনিক বিজ্ঞান জিনদের ব্যাপারে তাদের কোন গবেষণা আবিষ্কার কোনো তথ্য দিয়েছে কিনা গবেষণা প্রত্যেক বিষয় নিয়ে হচ্ছে যেহেতু এই জাতিটি সম্পর্কে কোরআনে তার অস্তিত্ব স্বীকার করা হয়েছে বলা হয়েছে। এবং জিন শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে সুরায় জিন নামে একটি সুরাও এসেছে ২৯ পারায় তো সম্মানিত দর্শক শ্রোতান আমরা জিন সম্পর্কে পবিত্র কোরআন থেকে প্রথমে শুনবো সুরায় জিনের ভিতরে পাক জন্য। بسم الله الرحمن الرحيم قل اوحيا إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبتا ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا বর্ণিত এই কয়টি আয়াতের ভিতরে জিনদের একটি দল বিশ্বনবী মোহাম্মদ কাছে কোরআন শ্রবণ করেছিল এমন কোরআন শ্রবণ করে তারা অনেকটা অবাক হয়েছিল এবং তাদের সেই আশ্চর্য অভিব্যক্তিটি তারা এভাবে ব্যক্ত করেছেন যে ইন্না সামি না আজাবা আমরা এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি তাহলে এই আয়াত আমাদের কাছে প্রমাণ বহন করছে যে জিনেরা মাজিদ শ্রবণ করে জিনেরা কোরআন মাজিদ শিখে এবং মাজিদ থেকে তারা হেদায়ত গ্রহণ করে আর ভিতরের একজন হচ্ছেন শায়তান যখন আল্লাহ সুবি নির্দেশ দিলেন ভিতরে আসছে যে যখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন সবাই সাজদা করল না জিন এর অন্তর্ভুক্ত অর্থাৎ জিন বুশচির। ইতিহাস এবং কোরআন সন্ন্যার দলিল ও বিভিন্ন তথ্য উপাত্র থেকে হাদিসের আলোচনা থেকে আমাদের কাছে যেটা প্রতীয়মান বা প্রতিষ্ঠিত যে মানব জাতির আগে পৃথিবীতে একটি জাতি আল্লাহ সুবাহান তার ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন কিন্তু তারা দুনিয়াতে ফাসাদ এবং ধ্বংসাত্মক বা মারাত্মক অপরাধে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবাহান তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংসপ্রাপ্ত জাতিটির সর্বশেষ একটি প্রজাতি বা ব্যক্তি সে হলো ইবলিশ যাকে আল্লাহর ইবাদতের বা একত্ববাদের বা আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকার পুরস্কার স্বরূপ তাকে মালাইকাদের ভিতরে ফেরেস্তাদের ভিতরে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল আনা ওয়া তার মূল এবার সে প্রকাশ করে দিয়েছে যে আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আমি শ্রেষ্ঠ ফলে আমরা দেখছি যে জিন জাতির সৃষ্টির মূল যে উৎসটি জিনিসটি সেটি হচ্ছে আগুন আগুন থেকে তৈরি নির্যাস থেকে সৃষ্টি করেছেন আর আগুনের শিখা থেকে প্রজলিত আগুনের শিখা যেটি উপরে উঠে এই শিখা থেকে আল্লা সুবাহ জিনকে সৃষ্টি করেছেন সুরায় জিন দ্বারা আল্লা সুবাহ জিনদের সামগ্রিক কার্যক্রম অবস্থাটিকে তুলে ধরেছেন পবিত্র ইনসান এবং দুটো শব্দকে একত্রিত করে তাদেরকে সম্বোধন করা হয়েছে যেমন বলছেন আমি সৃষ্টি করিনি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে জিন। একটি স্বতন্ত্র জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান ক্রমবর্ধমান বিকাশমান এবং বংশ বিস্তারকারী একটি জাতি এবং এই জাতিটিকে আল্লা সুবাহনতলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য যেমনভাবে মানুষকে আল্লা সুবাহান সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য দুটো ক্ষেত্রেই ইবাদত হচ্ছে তাদের সৃষ্টির মুখ্য উদ্দেশ্য তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে জিনেরা বিপদগামী অথবা তাদের মধ্যে অবাধ্য যেহেতু জিনদের একটি প্রধান সেই মানে প্রবীন যে ব্যক্তি সে হচ্ছে ইবলিস বা শয়তান এবং ইবলিস বা শয়তানের যে বংশধারা এরা সবই হচ্ছে জিন এবং বলা যেতে পারে এই জিন্নি হচ্ছে শয়তান যেহেতু ইবলিস আগুন দ্বারা তৈরি এবং এখান থেকে সে আল্লাহর অবাধ্য জিন থেকে এবং সে শয়তান হিসাবে আজকে অভিশপ্ত এবং এই শয়তানের কারণে সে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ এবং সে একটা অহংকার করে এসেছে যে আমি মানুষকে বিপদগামী করবই এই ধরনের দিয়েছে ফলে সে যখনই একটি মানুষ জন্মগ্রহণ করে তখনই তার একজন অনুসারী অথবা তার একটি বংশ সে দ্রুত বৃদ্ধি করতে পারে এবং এটি আল্লাহর কাছ থেকে সে অনুমতি নিয়ে এসেছে প্রত্যেক মানুষের পিছনে সে একজন অভিশপ্ত দুষ্ট শয়তান লাগিয়ে দেয় জাতি করে তাকে বিভ্রান্ত করে বিপদগামী করে এমন এমনকি আম্বিয়া আলহিমসাল্লাত আসসালামদের পিছনেও এই শয়তান তার একজন করে শয়তান শিষ্য তার পিছনে যুক্ত করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা বেশ কিছু হাদিসের ভিতরে দেখি যে ইপলিশ শতান কর্তৃক তার যে উপদেশটা অথবা এই পাপাচারে লিপ্ত রাখার জন্য তার যে কিছু শিষ্য আছে তাদেরকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয় এবং তারপরে আবার রাতের বেলায় তাদেরকে একটা ময়দানে অথবা সাগরের সারা দিনের কর্মকাণ্ডের একটা হিসাব বড় শয়তান গ্রহণ করে তুমি কি করেছ কয়টা পাপ কাজ করিয়েছ তুমি কি করেছ তুমি কয়জনকে বিভ্রান্ত করেছো কয়জনকে দিয়ে খুন করিয়েছ এটা শয়তানের একটা পরিচালনা করার একটা থেকে সমস্ত তাদের এরকম একটা ব্যবস্থা আছে রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম এখানে যে ঘটনাটি বর্ণনা হয়েছে যে তিনি তায়েফ থেকে ফিরে আসছিলেন ফিরে আসার পথে নাকলা নামক একটি জায়গা যেখানে ওই হজরের নামাজ পড়েন এবং এই নামাজে তিলাওয়াত এমনি আব্বাস থেকে বর্ণিত ঘটনা সাল আলাইসালাম উকাজ বাজারের দিকে যাচ্ছিলেন এবং ওকাজ বাজারে যাওয়ার পথে এই নাখলা নামক জায়গাটি বর্তমানে যেখানে একটি জিন মসজিদ আছে এখানে এই আয়াত গুলো আমাদেরকে বলছে যে আপনি বলুন আমার কাছে ওহি পাঠানো হয়েছে তার মানে তারা যে কোরআন শ্রবণ করেছে জিনেরা জিনিস কোরআন করার ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বরং তারা ফিরে গিয়ে নিজেরা যে আলাপ আলোচনা করেছেন যে ইন্না সামিয়ায়না আজাবা। আমরা শুনে আসলাম এমনটা যদি হতো যে তাহলে তারা বলতো যে আমরা সাক্ষাত করে আসলাম আমরা দেখা করে আসলাম এই জন্য দলিলের ভিত্তিতে যেটা আসে যে এখানে সাল্লামের সাহাবা ছিলেন এবং আল্লাহ রসুলের দরবারে এসে তারা বিভিন্নভাবে কোরআন এবং রাসুলের শিক্ষা শ্রবণ করতেন এবং তারা গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দিতেন এটার বিভিন্ন বর্ণনায় প্রমাণ পাওয়া যায় পাহারা দেওয়ার জন্য দিয়েছিলেন সেখানে এসে কিন্তু তাকে তিন দিন খুব যন্ত্রণা দিয়েছে অর্থাৎ জিনদের এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে জিনেরা অনেক সময় মানুষের রূপ ধারণ করে মানুষের রূপ ধারণ করতে পারে এবং মানুষের রূপ ধারণ করে মানুষের সঙ্গে চলতেও পারে সম্মানিত দর্শক শ্রোতা আমরা জিনদের বিষয়ে আলোচনা পেশ করছিলাম একটি চমৎকার বিষয় বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল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 কি রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 So if Jesus Christ peace be upon and bed for three days, who control the world? That means even God bede. The freedom to unmask. So there are various ways which we can prove the argument. Dr. Jat Shoge Ali, Proti,,o Shamprochar,kal Shar Bangladesh, Peace TV Bang The students of Islamic International School welcome all of you. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Al-malikul al-muminul maimin. M-U-S-L-I-M, I'm so blessed to be with little wonders at their best bishoy shishura kal sondha 6 tay a puno samprochar sokal 11 tay bangladeshe pbtb bangla assalamu alaikum wa rahmatullahi wa barakatuh amra shun silam ra, allah subhanahu wa ta'ala r ekti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 একটা বিশাল দূরবর্তী লোকচক্ষর আড়ালে মানুষের বসবাসের মানে মানুষের ঘর সেই দূরে এরকম জায়গায় এবং তাদের কাছ থেকে সারা দিনের কর্মকাণ্ডের একটা হিসাব বড় শয়তান এগুলি সেটা গ্রহণ করে তুমি কি করেছ কয়টা পাপ কাজ করিয়েছ তুমি কি করেছো তুমি কয়জনকে বিভ্রান্ত করেছ কয়জনকে দিয়ে খুন করিয়েছ এটা শয়তানের একটা পরিচালনা করার একটা মন্ত্রণালয় যেটাকে যেখান থেকে আমরা বলবো যে শয়তানের কুমন্ত্রণালয় এখান থেকে সমস্ত দেওয়া হয় তো আমরা দেখলাম যে তাদের এরকম একটা ব্যবস্থাও আছে। ব্যবস্থা আলহি সাল্লাম এখানে যে ঘটনাটি বর্ণনা হয়েছে যে তিনি তায়েফ থেকে ফিরে আসছিলেন ফিরে আসার পথে নাখলা নামক একটি জায়গা যেখানে ওই পজরের নামাজ পড়েন এবং এই নামাজে যখন তিনি কোরআন তিলাওয়াত করেন ওই পাশে দিয়ে গমনকারী একদল জিন তারা সেখানে দাঁড়িয়ে যায় এবং অবাক হয়ে তারা কোরআনের করেন। এমনি আব্বাস থেকে বর্ণিত ঘটনা রাসুল সাল্লি সাল্লাম উকাজ বাজারের দিকে যাচ্ছিলেন এবং উকাজ বাজারে যাওয়ার পথে এই নাখলা নামক জায়গাটি বর্তমানে যেখানে একটি জিন মসজিদ আছে যে এখানে ওই জিনেরা রাসুল উল্লাহ সাল্লি আসাল্লামের কাছ থেকে কোরআন তিলেন কেউ কেউ বলেছেন যে তারা আল্লাহ রসুলের সঙ্গে আপনি বলুন আমার কাছে ওহি পাঠানো হয়েছে তার মানে তারা যে কোরআন শ্রবণ করেছে জিনেরা জিনদের কোরআন শ্রবণ করার ঘটনাটি রাসুল উল্লা সাল্লা সাল্লামকে প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন বা রসুলের সঙ্গে তারা কথোপকথন করেছেন এটা প্রমাণ বহন করে না বরং তারা ফিরে গিয়ে নিজেরা যে আলাপ আলোচনা করেছেন যে ইন্না আজাবা। আমরা শুনে আসলাম। এমনটা যদি হতো বলতো যে আমরা সাক্ষাৎ করে আসলাম আমরা দেখা করে আসলাম এই জন্য নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে যেটা আসে যে এখানেও আল্লাহ রসুলের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটেনি তবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই জিন্দের ও নবী এবং দু তিনজন বা কয়েকজন বিশিষ্ট জিন যারা রাসুল সাল্লাহ সাহাবা ছিলেন এবং আল্লাহ রসুলের দরবারে এসে তারা বিভিন্নভাবে ভাবে কোরআন এবং রাসুলের শিক্ষা শ্রবণ করতেন এবং তারা গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দিতেন এটার হাদিসের ভিতরে বিভিন্ন বর্ণনায় প্রমাণ পাওয়া যায় তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আয়াতুল কুরসির আলোচনায় দেখেছিলাম যে একটি দুষ্ট জিন বা শতান জিন সেই মাল চুরি করার জন্য যেগুলো আল্লাহ রসুল পাহারা দেওয়ার জন্য মানুষের রূপ ধারণ করতে পারে আমরা আয়াত আগে একটু তর্জমা শুনে নেই তারপরে আমরা তাদের বিষয়ে আরো আলোচনা শুনবো আল্লাহ সু জিনদের আলোচনাকে জিনদের মুখ দিয়ে প্রকাশ করছেন ইয়াহাদসুতে দিকে যখন সুযোগ দেওয়া হলো আমাদের বিশ্বাস করে নিলাম এবং এই বিশ্বাস করে নেওয়ার সাথে সাথে ওয়ালানুসুরিকা আহাদা এবং তারপর থেকে আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি হেদায়ত লাভ করেছি আল্লাহ সুবাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন এরপর থেকে আমরা আর আল্লাহ করিনি তাহলে না এদেরকেই লক্ষ্য করে আল্লাহ বলছেন হে জিন এবং সম্প্রদায় আল্লাহ অন্য জায়গায় বলছেন জাহান্ন জিন্নওয়াল ইনসে আমি জাহান্নাম ভোরবো এই জাহান নাম ভরার জন্য আমি মানুষের ভিতর থেকে এবং জিন্দের ভিতর থেকে একটা বিরাট বড় দল আমি সৃষ্টি করে রেখেছি তো দেখা যায় যে আল্লাহ জিন এবং ইনসানকে সম্বোধন করে তিনি আহ্বান জানিয়েছেন আমরা এ কথা বলতে পারি যে আল্লাহ পাক এই কোরআন কে জিন্দের জন্য নাজিল করেছেন এবং নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও জিনদেরও নাবী এবং এখান থেকেই তারা দাওয়াত গ্রহণ করেন অতএব তারা বলছে যে আমরা আল্লাহর সঙ্গে করি না তারা এটাও স্বীকার করছে আমাদের যে রব তিনি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন অধিকারী আল্লাহর যে মহানত্ব এবং তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন আমাদের রব এবং তিনি রব এমন রব যিনি কোন স্ত্রী গ্রহণ করেন নাই অথবা তার কোনো সন্তান নেই আল্লাহ সুবাহন ওয়াহাদু সারিক তার কোনো স্ত্রী নেই তার কোনো সন্তান নেই এই কথাগুলো আমরা কলহু আল্লাহরে পেয়েছি এবং ওই কথাগুলোই এই এই গ্রুপের কাফেলার জিনরা একটা প্রতিশ্রুতি ঘোষণা করছে ব্যক্ত করছে যে আমরা হচ্ছে ওই জিন জাতি যারা কোনো আল্লাহ সুবাহর সঙ্গে সেরেক করি না এটা এই জিনের একটি ভালো বৈশিষ্ট্য এরপরে তারা বলতেছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলছে অথবা তারা আল্লাহকে বিশ্বাস করে নেই অথবা আমাদের এবং মানুষের ভিতরে একটা দল ছিল যারা মনে করত। যে হয়তো কোনো হেদায়ত অথবা কোনো সত্য পথ বা আল্লাহর দিনের কোন পথ আমাদের সামনে আসবে না এভাবেই তাদের সময় কালটি অতিক্রম বা অতিবাহিত হচ্ছিল অতএব তারা মিনাল মিনাল জিন্নি রাহাকা মানুষের ভিতর থেকে একদল পুরুষ মানুষ আছে যারা জিন্দের ভিতরে একদল পুরুষ মানুষের কাছে যায় এবং তাদেরকে গিয়ে বেশি গুরুত্ব দেয় এবং বেশি গুরুত্ব দিয়ে তাদেরকে একেবারে উচ্চ মর্যাদায় উঠিয়ে দেয় আর ফলে জিনেরাও নিজেদেরকে খুব মর্যাদাবান মনে করে অর্থাৎ মানুষের একটা দল তাদের কাছে গিয়ে তাদের কাছে সাহায্য চায় তাদের কাছে বিভিন্ন তদবির চায় তখন জিনেরাও তাদের সেই তদ্বিরটা প্রকাশ করে ফলে এভাবেই মানুষের উপরে জিনেরা নিজেদের একটা মানে অলিখিত যদিও তারা মানুষের চেয়ে কোনো অংশেই শ্রেষ্ঠ নয় কিন্তু তারা একটা অলিখিত সুযোগ তাদের ভিতরে তারা পেয়ে যায় অথবা অর্জন করে আল্লাহ সু আনা তালা পবিত্র কোরআন এরপরে বলছেন وانهم ظنوا كما ظننتم ان لن يبعث الله احدا وان لمسنا السماء فوجدناها مليئه حرسا شديدا وشحبا ارا ধারণা করে নেয় যে এদের কাছে আর কোন হেদায়েত বা নবী রাসূল আসবে না তাই তারা ভাবে চলেছে এটা হলো জিনদের নিজেদের সহগুক্তি তাদের স্বভাবগত বৈশিষ্ট্য তারা মনে করতো তাদের কাছে কোনো হেদায়ত আসবে না তারা কোনো রাস্তা পাবে না এবং এই কারণে তারা কি করতো আসমান সেটাকে দেখতাম একেবারে পরিপূর্ণ হয়ে আছে দুর্গ দিয়ে সেটাকে সুরক্ষিত করা হয়েছে এবং সেখানে অগ্নিশলাকা অর্থাৎ স্ফুলিঙ্গের শক্তিশালী আঘাত দেওয়ার জন্য আমাদেরকে প্রতিহত করে দেওয়া হতো এটি নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের আগমনের আগে জিনেরা আসমানের দরজার কাছে গিয়ে আল্লাহ সব অনেক পরিকল্পনা তারা সেখানে কান পেতে যেগুলো ফেরেশ তারা আলোচনা করতেন এই আলোচনার মধ্য দিয়ে তারা এসে মানুষকে কি করতো বিভ্রান্ত করত। এবং সেখানে মানুষের কাছে কিছু আসমানের খবর বলে দিয়ে তারা একটা বাহাদুরি অর্জন করত। সেটাই বলছে যে নবী এমনভাবে রাসুল্লাহ করে তাদের পিছে আঘাত করে এবং সেখান থেকে তারা বিতাড়িত হয়ে যায় এর পরের আয়াতেও একই ধরনের কথা কাছাকাছি বলছে কুন্না ইয়াজিদ শিহাবান আমাদের মধ্য থেকে অনেকেই সেই আসমানের নিকটবর্তী একটি জায়গায় গিয়ে বসার অর্থাৎ একটা খুঁজে বেড়াতো এবং সেখান থেকে কিছু কথা তারা শোনার জন্য চেষ্টা করত। কিন্তু এখন আর সেই সুযোগ নেই যে তাদের উপরে অগ্নিশলাকা এই অগ্নি স্ফুলিঙ্গ অথবা সেই আগুনের ধূমকেতুগুলো আগুনের সেই খণ্ডগুলোকে তাদের দিকে নিক্ষেপ করা হয় এভাবেই তারা এখন আসমানের সংবাদ শোনা থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে অতপর তারা বলছে এই আয়াতটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটি বলছে যে আমাদের ভিতরে একদল হইলো সৎকর্মশীল আরেক দিল হলো পাপাচারে লিপ্ত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের এই পর্ব এখানে নির্দেশ করছি আসসালামু আলাইকুম ওয়া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 আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ উত্তে খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोमिन बीजेपी रंगे रंजित कर जीवन रंग आज रसटाय सकाल साढ़े आठ टेल देस टी जक आरिक बार्ता वृद्धाश्रम যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে दया नम्रतारा मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तैशव लालन करमेर कोई